Ambla samadhan Is there a father in this world when I cry when my cry of his children and his wife? Is there a father in this world no To be in love, but in a cell away from his family Is there a father in their home? Alhamdulillah, wassalatu wassalam al Rasulillah wa'ala alayhi wa sahabihi ajma'in Amma abad, a'udhu billahi min ashshaytanirajim, bismillahirrahmanirrahim Wa min ahasun ka'la mimman dha'il allahi Wa aminu salihon ka'la innamil muslimi Rabbishali sadri wa amri wa halal uddata min lisaani afqa qawli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 গাইডেন্স এর উপরে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্কুল থেকে পাশ করার পরে কি করবে বা কলেজ করে কোন জায়গাটাতে এখন আলোচনা আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েরা বাইরে পড়াশোনার জন্য যেতে চাইলে আপনি কি বলবেন আমি কথা আগেও বলেছি যে মহিলারা পড়াশুনোর জন্য বাইরে যাচ্ছে সেটা যদি হয় ইসলামিক স্টাডিজ সেখানে তুমি যদি ইসলামিক শরীয়ার সবগুলো নিয়ম পালন করো তাহলে কোনো সমস্যা নেই এ প্রসঙ্গে বলেছি উম্মুল করার কথা কিন্তু যদি বলো একটা মেয়ে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বি এম এম মাসমিডিয়া। অথবা একটা মেয়ে বাইরে গিয়ে পড়ছে বিএড হয়তো আমেরিকায় অথবা ইংল্যান্ডে আমি এটার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিরুদ্ধে এমনকি আমি ছেলেদেরও বাইরে পড়তে যাওয়ার বিরুদ্ধে যদি বাইরে যায় আর পরিবেশটা ইসলামিক হয় যেমন সৌদি আরবে হলে সমস্যা নেই তবে বেশিরভাগ ছাত্রই মদিন ইউনিভার্সিটি বা মূলকোরা বাদ দিয়ে সার্টিফিকেট নিতে চায় আমেরিকা বা ইংল্যান্ড থেকে সেখানকার ডিগ্রির মান খারাপ না তবে পরিবেশটা তাদের জন্য সুবিধাজনক হবে না যারা ইসলামিক শরীয়ার অনুযায়ী জীবনযাপন করতে চাই এখানে সম্ভাবনা বেশি যে একজন লোক কোরআন সুন্না এবং আল্লাহ সোহান্নার কাছ থেকে দূরে সরে যাবে আমি এ পর্যন্ত অনেক বাবা মাকেই বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি তারা যেন সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে না পাঠায় যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ডে আমি ব্যক্তিগত ভাবে এটার বিরুদ্ধে এমনকি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি পুর্বের বিরুদ্ধে আমি বিরুদ্ধে যদি কোনো মেয়ে বলে আমি ইসলামিক স্টাডিজ পড়তে ইংল্যান্ডে যাবো ইংল্যান্ডে কেন সৌদি আরবে যাও তবে সাথে মারান থাকতে হবে এখানে বুঝতে হবে বিশেষ করে একটা মেয়ে আর আমি জানি বিদেশ তো দূরের কথা আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি সে সময় আমি কয়েক বছর বোম্বে থেকে দূরে বাসার বাইরে ছিলাম আমি জানি সেখানকার পরিবেশ কেমন বিদেশে সেটা আরও কয়েক গুণ বেশি খারাপ অনেক অ্যাট্রাকশান আছে অথবা বলা যায় ডিস্ট্রাকশান এখানকার তুলনায় ওখানে গিয়ে সরলপথে থাকাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে অবশ্য ব্যাপারটা এমন না যে বোম্বেতে কোনো ডিস্ট্রাকশন নেই তবে এখানে তোমার বাবা মা আছেন তারা তোমাকে গাইড করবেন এখানে ডিস্ট্রাকশন অনেক কম যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পৃথিবীর অন্যান্য জায়গায় যে খারাপ কাজ হয় সেগুলো বোম্বেও হয় এমন না যে এখানে হয় না তবে এখানে খুঁজে বেড়াতে হবে তোমাকে সেটা পেছনে ছুটতে হবে সেখানে সবগুলো না খুঁজলে অন্তত বেশিরভাগ পশ্চিমা দেশে খারাপ কাজই তোমাকে খুঁজবে সবসময় তোমার দরজায় করা নাড়বে আর এখানে একজন লোক চাইলে ইসলামিক নিয়মে জীবনযাপন করতে পারে তবে যদি খারাপ জিনিস খুঁজতে চাও তাহলে সবকিছু কিছু বোম্বেতেই পাবে সেজন্য তোমাকে চেষ্টা করতে হবে ওখানে তোমার দরজায় করা নাড়বে তোমাকে যেন ডাকছে তারা এসো রাস্তায় বেরোলে বিলভোর্ড দেখবে আস্তে আস্তে পশ্চিমা দেশে যা ঘটছে সেগুলো ভারতেও চলে আসছে এমনকি আমাদের বোম্বেও আমদানি হয়ে গেছে আমি যখন স্কুলে পড়তাম তখন যে পরিবেশ দেখেছি এখনকার দিনে বোম্বে স্কুলগুলোতে যে পরিবেশ দেখি খুব অবাক লাগে ইসলাম থেকে দূরে সরে গেছে আমি যখন স্কুলে পড়েছি তখন আল্লাহর দয়া মার্শাল্লাহ যদিও একটা অমুসলিম স্কুলে পড়েছি কনভেন্ট স্কুল আল্লাহ আমাকে সরলপথে রেখেছেন আর এখন এক্সপোজার আগেছে অনেক বেশি স্যাটেলাইট মিডিয়া তারপর ম্যাগাজিন তারপর ইন্টারনেট এগুলোর মাঝে ঠিক থাকাটা কঠিন এগুলোর ভিত্তিতে আমি বলবো যদি কোনো মেয়ে পশ্চিমা দেশে পড়াশোনা করতে চায় আমি পুরোপুরি বিরুদ্ধে যদি কোনো ইসলামিক দেশে যেতে চাও যেমন সৌদি আরব সাথে মাহারাম হয়তো তোমার ভাই অথবা তোমার স্বামী অথবা অন্য কেউ যে তোমার মাহারাম এভাবে গেলে কোনো সমস্যা নেই এই কারণে আমার মতে এখানে মেয়েরা পেতে পারে বেশি সুযোগ সুবিধা যদি বাবা মার সাথে থাকে কোনো মেয়ে কোনো মহিলা যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চায় এটা তাকে আল্লাহ স্নান তা আল্লাহার কাছ থেকে দূরে নিয়ে যাবে আল্লাহ তোমাকে সরলপথে রাখতে চাইলে তিনি সেটা করতে পারেন এমন না যে ওখানে গেলে বিপথে চলে যাবে তবে সম্ভাবনাটা অনেক বেশি থাকে তুমি সরলপথের থেকে সরে যাবে এই সম্ভাবনাটাই সেখানে বেশি যেমন ধরো যদি চারতলা থেকে লাভ দাও মরে যাওয়ার সম্ভাবনা কতখানি বিশ অথবা তিরিশ পার্সেন্ট যদি দশতলা থেকে লাভ দাও সম্ভাবনা কত নব্বই নিরানব্বই পার্সেন্ট তবে একশো পার্সেন্ট বলতে পারবে না একশো বলতে পারবে আল্লাহ ঠিক নিরানব্বই হলে সম্ভাবনা এক আছে তাহলে দশতলা থেকে লাভ দেই নিশ্চিত করে বলতে পারবো না শুধু বলবো সম্ভাবনা বেশি যে তুমি আল্লাহ তালার পথ থেকে দূরে সরে যাবে ইসলামিক জীবন থেকে দূরে সেখানকার জীবন ব্যবস্থাটা যেরকম এমন যে সেখানে মুসলিম কোনো ছাত্র নেই হয়তো ফ্যামিলির সাথে আছে তুমি ফ্যামিলি ছাড়া ফ্যামিলির সাথে থাকলে সম্ভাবনা কম তারপরও সম্ভাবনা থেকেই যাই জীবনটাকে নষ্ট করে দেওয়ার এগুলোর যে ছেলেরা বাইরে পড়াশোনা করতে যাক মেয়েদের ব্যাপারে আগুন নিয়ে খেলা এভাবে অনেক তুমি ফেলে অনেক বেশি ঝুঁকি আর আখিরাতকে ঝুঁকিতে ফেলার চেয়ে লাভ দিয়ে বেঁচে যাওয়াটা ভালো আখিরাতকে ঝুঁকিতে ফেলা আর বিপজ্জনক এই জীবনের চেয়ে আখিরাত অনেক গুরুত্বপূর্ণ এইসব কারণে আমি উচ্চ উচ্চশিক্ষার জন্য ছেলে অথবা মেয়েদের বিদেশে যাওয়ার পক্ষে নই তুমি আমি লেখালেখি করতে পছন্দ করি আর আমার মনে হয় আমি ভালো লেখিকা হতে পারবো এখন আমি যদি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চাই প্রথমত আমি জানতে চাই যে একটা মেয়েকে সাংবাদিকতা করতে পারবে আর দ্বিতীয়ত আপনার মতামত কি ইসলামিক হতে পারবে কি না আমি আগে বলেছি যে আমরা সব গ্রাজুয়েশন প্রোগ্রামের উপর ফোকাস করতে চাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে বিএমএম ব্যাচেলার অনেট হতে পারে লেখালেখি জার্নালিজম এখন অবশ্যই পারবে তবে যদি বলো আমি এখনকার দিনের অন্যান্য মেয়েদের মতো সাংবাদিক হতে চাই তখন সেটা ভুল চলে যাবে যদি তুমি এখনকার মহিলাদের মতো সাংবাদিক দেখো বিভিন্ন পুরুষের ইন্টারভিউ নিচ্ছে ইত্যাদি মেলামেশা এই অবস্থায় হিজাব পালন করা কঠিন তবে যদি কোনো মেয়ে ইসলাম ধর্ম মেনে সাংবাদিক হতে চায় আলহামদুলিল্লাহ এটা ভালোভাবে সম্ভব পাশাপাশি ইসলামের নিয়মকানুনও মেনে চলতে পারবে আর ভালো সাংবাদিকও হতে পারবে এটা খুব ভালোভাবে সম্ভব খেয়াল রাখতে হবে যেন মিডিয়ার জৌলু খুব বেশি আকৃষ্ট না হয়ে পড়ো তবে তার কাজটা অন্যান্য সাংবাদিকদের মতো হবে না পুরুষদের ইন্টারভিউ নেয়া হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো ইত্যাদি পাশাপাশি হিজাবও পালন করতে হবে যদি তোমার লেখার হাতটা ভালো হয় তাহলে একটা আর্টিকেল লিখো বর্তমান পৃথিবীর যে কোনো একটা বিষয় নিয়ে লেখো হতে পারে নিউজ পেপারে অথবা ম্যাগাজিনে কোনো আর্টিকেল পড়ে প্রতিক্রিয়া জানাতে পারো তোমাকে ইন্টারভিউ নিতে হবে না হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো তারপর বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো তবে তোমাকে হিজাব পালন করতেই হবে তুমি অনেক কিছু করতে পারবে শর্ত হচ্ছে সেটা সঠিক নিয়মে করতে হবে একশো পারসেন্ট সম্ভব না অন্য সাংবাদিকরা যা করে তার সব কিছু করতে পারবে না তবে বেশিরভাগই তোমাকে করতে হবে আর হিজাব পালন করতে হবে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে তুমি বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো খেয়াল রাখতে হবে যেন হিজা পালন করা যায় আর্টিকেল লিখতে পারো তুমি হতে পারো একজন লেখক ইসলামের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগের উত্তর দিতে পারো এটা সম্ভব এবার তোমার প্রশ্নটা যে কোন ফিল্ডে তোমাদের স্পেশালাইজেশন করা উচিত যাতে সাংবাদিক হতে পারো যেমন মেডিকেলে আছে জেনারেল মেডিসিন ডক্টর অফ মেডিসিন এমডি তারপর ব্রেন বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ তারপর কিডনি বিশেষজ্ঞ এরকম অনেক কেউ হার্ট বিশেষজ্ঞ নিউরোসার্জন, নিউরোলজিস্ট হার্ট কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট ইউরোসার্জন সেজন্য যদি জেনারেল ব্যাপারে জিজ্ঞেস করো আমাকে তাহলে বিএন ইসলামিক স্টাডিজ এই কোর্সটা আছে ইসলামিক স্টাডিজ জেনারেল শরিয়া আর ফিকা যদি স্পেশালাইজ করতে চাও আমি বলবো ইসলামিক অর্থনীতি নিয়ে আমি প্রমাণ করব। যে সুদ্ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর জন্য একটা সমস্যা ইকোনমিক মেলকডাউন জানতে হবে এখানে অর্থনীতিতে স্পেশালাইজেশন তবে এখানেও শরীরের সম্পর্কে জ্ঞান থাকতে হবে শরীরের সম্পর্কে বেসিক যে জ্ঞান সেটা থাকতে হবে সেজন্য ডাক্তারিতে স্পেশালাইজেশন করার আগে করতে হয় এমবিবিএস এম করার পরে হতে পারে একজন সার্জন অথবা অন্য কোনো কিছু সবচেয়ে ভালো জেনারেল এমডি তারপর ডিএমএন হার্ট বা ব্রেন সেজন্য তোমার ইচ্ছার উপর নির্ভর করবে যদি চাও আমি সবাইকে প্রমাণ করে দেখাবো যে সুদভিত্তিক অর্থনীতি হলো সবচেয়ে বড় সমস্যা তারপর ইসলামিক স্টাডিজ যে জেনারেল ব্যাপারগুলো জানার পর বিএ পাস করে স্পেশালাইজ করতে পারো ইসলামিক ইকোনমিক্সে এমএ ইন ইসলামিক ইকোনমিক্স বা পিএইচডি ইন ইসলামিক ইকোনমিক্স তোমার পছন্দের উপর নির্ভর করবে এটা বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক হতে চাইলে বিএন ইসলামিক স্টাডিজ সবচেয়ে ভালো করতে পারো হতে পারে হাদিস যখন মোদিন ইউনিভার্সিটিতে যাবে সেখানে অ্যাভারেজ আছে ছয়টা পেপার যখন পড়বে চারটা পেপার কোরআনের উপর দুটা যখন পড়বে তাফসির কোরআন কোরআন নিয়ে চারটা পেপার হাদিস নিয়ে দুটা ইন্টারলিঙ্কড ব্যাপারটা এমন না যে হাদিস পড়লে কোরআন দরকার নেই বা কোরআন পড়লে হাদিস লাগবে না হাদিস নিয়ে পড়লে হাদিসে বেশি সময় দেবে আর কোরআনে কম সময় যখন কোরআন স্পেশালাইজেশন করবে সাংবাদিক সবচেয়ে ভালো তারপর স্পেশালাইজ করো দাওয়ায় দাওয়া হলো দুই প্রকার একটা ইসলাম মুসলিমদের সাথে আকিদা সম্পর্কে আলোচনা করা আরেকটা অমুসলিমদের সাথে কথা বলে তাদের মনের ভুল দূর করা এখানে আমি বলব জেনারেল মিডিয়ার জন্য আর কম্পারেটিভ রিলিজন খুবই গুরুত্বপূর্ণ যদি ভিত্তি করে উত্তর দাও সেটা আরো গ্রহণযোগ্য আল্লাহ বলে ইমরান তিন আটচোষ্টি বলা হয়েছে সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে তাই আমার মধ্যে বিআইন ইসলামিক স্টাডিজ দাওয়া আর কম্পারিটিভ রিলিজিয়ন খুবই গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা মানবতার পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য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 अबाध मिलाम ना कर सतान हम नष्ट होता का चुरमारूरमारूर्खता देख ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় निश्चय दासिद परवर्ती अनुष्ठान ফিল্ড নিয়ে পড়া এ ব্যাপারে আমার মতামতটা কি ইসলামিক ফিল্ডের পাশাপাশি সায়েন্স হয়তো এক প্রতিষ্ঠানে একটা অন্য প্রতিষ্ঠানে একটা একই সাথে করা যাবে কিনা কঠিন হবে কারণ আমাদের কোর্স ফুল টাইম শুধু ফুল টাইমে না সারাদিনও লেগে যায় লোকে এটাকে বলে ডে স্কুল আটটা থেকে সাড়ে পর্যন্ত তবে হিপজ করলে সেটা হয়ে যাবে সাড়ে পর্যন্ত একসাথে দুই জায়গায় কন্টিনিউ করতে পারবে না তুমি এখানে কিছুদিন ছুটি নিতে পারো অথবা এখানে পড়া শেষ করে অন্য জায়গায় পড়তে পারো তবে একসাথে পড়াটা কঠিন একসাথে আয় স্যার অন্য জায়গায় পড়া এটা আমাদের ক্লাসগুলো অনেক লম্বা হ্যাঁ পার্ট টাইম কিছু পড়তে পারো ফুল টাইম না এখন একসাথে ইসলামিক স্টাডিজ আর সায়েন্স পড়া এ ব্যাপারে আমার মতামত কি হ্যাঁ পড়তে পারো এই উত্তরটা আমি আগেও দিয়েছি ধরো তুমি টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করে মেডিকেল কলেজে ভর্তি হলে এটা সায়েন্স ফিল্ড অন্যতম সেরা সায়েন্স ফিল্ড প্রথমে আছে মেডিকেল তারপর ইঞ্জিনিয়ারিং হ্যাঁ অবশ্যই পড়তে পারো তবে তোমার প্রধান উদ্দেশ্য হবে তোমার নিজেকে আর অন্যদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া সমর্থের উপর নির্ভর করবে লক্ষ্য ঠিক থাকলে অনেক কিছু করা সম্ভব হবে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে যদি কেউ তার ট্রিটমেন্ট করে তার জন্য সাধারণ ডাক্তার যাওয়া মোটেও খারাপ না তবে যদি আমাকে জিজ্ঞেস করো কোনটা বেশি ভালো যদি আমার ডাক্তার হওয়ার অপশন থাকে ফুল টাইম বা দায়ী আমি বলবো দায়ী কেউ বললো ঠিক আছে পাঁচ বছর মেডিসিন পরবো আমি তারপর আপনার মতো দায়ী হয়ে যাব। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হয় তখন জানতাম না দেওয়া নামে একটা ফিল্ড আছে আমি খুশি যে মেডিকেল পড়া শেষ করেছিলাম তারপর শেখ দিদাদের সাথে পরিচয় হলো তোমরা হয়তো জানো আমি যখন সেকেন্ড ইয়ারে বোম্বে নার হাসপাতালে তখন দেওয়ার কাজ আমি শুরু করেছিলাম তারপর যখন ডাক্তারি বাস করলাম অনেক সময় হয়তো তোমাদের বাবা মার ইন্টারভিউ নিয়েছি হয়তো তোমার না অন্য কারো প্রশ্ন করতাম আপনি কি চান ছেলে বড় হয়ে কি হবে মেয়ে বড় হয়ে কি হবে বেশিরভাগই বলতো ডাক্তার হ্যাঁ ডাক্তার বাইরে সবাই এটাই মনে করে আমি সেখান থেকে এসেছি যে ডাক্তার মানে শ্রেষ্ঠ আমাদের সমাজেও এই পেশার মানুষদের সম্মানটা অনেক বেশি আমি এটার বিরুদ্ধে না এরপর অনেক বাবা মা বলতো ডাক্তার হবে আর পার্ট টাইম দায়ী ঠিক আছে ডাক্তার কেন ফুল টাইম দায়ী না কেন আমি চাই ছেলে আপনার মতো হোক বাবা মা বলে আমাকে আমার মতো বলতাম দেখেন আমি তখন মেডিকেল ডাক্তার আর দায়ীর গুরুত্বটাই বুঝতাম না তারা বলে যখন ডাক্তারের কথা বলে সবাই তার কথা শুনে। আপনার মতো হবে অনেক লোক আপনার কথা শুনে। আমি তাদের বলতাম তোমার বাবা মা অথবা তোমার সহপাঠীর বাবা মা আমি তাদের বলতাম ঠিক বলেছেন ডাক্তার যখন কথা বলে মানুষ শোনে তবে এটা নিচু স্তরে ধরো একজন নিচু স্তরের দায়ী কথা বলছে হয়তো বিশ জন আসবে ২০ বা পঁচিশ জন লোক আসবে আর ডাক্তার কথা বললে বিশ পঁচিশ জনের বদলে হয়তো চল্লিশ জন আসবে হ্যাঁ আমি একমত সন্দেহ নেই তবে একটা স্তরে উঠে গেলে যখন হাজার হাজার দর্শক আসবে কেউ ডিগ্রি জিজ্ঞেস করবে না ডিগ্রি কেউ দেখবে না শেখ দিদাতকে দেখেন আহমেদ দিদাত ক্লাস সিক্স পর্যন্ত পড়েছিলেন কেউ জিজ্ঞেস করেছিল আপনার কোন ডিগ্রি আছে আপনি কি ডাক্তার কোন ইসলামিক মাদ্রাসায় গেছেন আলিম ডিগ্রি আছে না কারণ তিনি সেই স্তরটা পার হয়েছেন যদি চান ছেলে নিচু স্তরে দায়ী হবে তাহলে ডাক্তারের পাশাপাশি দায়ী আমার ক্ষেত্রে তোমাদের কি মনে হয় আমি ডাক্তার বলে লোক আমার কথা শুনে অনেকে মনে করে আমি এই পিএইচডি ডক্টর আমি শিওর এক পার্সেন্টেরও কম লোক আমি ডাক্তার বলে এখানে কথা শুনতে এসেছে ডাক্তার অনেকেই আছেন যারা লেকচার দেন এখানে পঁচিশ জনের বদলে চল্লিশ জন আসবে এটা মানছি ডাক্তার লেকচার তবে ইসলাম নিয়ে কথা বলবে কিন্তু উপর স্তরে গেলে কেউ জিজ্ঞেস করবে না দারুলুম থেকে পাস করেছেন আপনি কি ডাক্তার আপনি কি ইঞ্জিনিয়ার আপনি কি গ্রাজুয়েট স্কুল পাশ করেছেন আহমেদ দিদার সবচেয়ে সেরা দৃষ্টান্ত ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন তিনি খ্রিস্টান যাজক সম্প্রদায়কে চ্যালেঞ্জ করেছিলেন তারা ছিল পৃথিবীর মধ্যে সেরা বক্তা যেমন জীব সুয়াগট আমার ক্ষেত্রেও আমি এরকম মনে করি না হয়তো দর্শকদের এক পার্সেন্ট এরকম আমি ডাক্তার বলে আমার কথা শুনতে আসে এক পার্সেন্ট এরকম পয়েন্ট ওয়ান না জানেন যদি আপনার ছেলেকে উচ্চ স্তরের দায়ী বানাতে চান ডাক্তার হওয়া আবশ্যিক না আসল হল কিভাবে ইসলামকে তুলে ধরবেন বিজ্ঞান আর যুক্তির সাহায্যে আর্মি সম্পর্কে কেন থাকাটা ইম্পর্টেন্ট আমি জানি সীমাবদ্ধতা কোথায় সেজন্য আমি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই না লেকচার দিতে মেডিসিনে যেগুলো জানতে হবে সেটা ওকে আমি কয়েক মাসে শিখিয়ে দেবো ব্যাস সাড়ে চার বছর পড়বে কেন আমার ছেলে কেন সাড়ে চার বছর সময় ব্যয় করবে দিনে পনেরো ষোলো ঘন্টা পড়বে ক্রেজি সাড়ে পাঁচ বছর আমি এটা করতে দেবো না আমি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেছেন সেটা ভালোর জন্যই কিন্তু পরে যখন জানতে পারলাম এমন না যে আমি সেন্ট পিটার্সে পড়েছি তা আমার পড়তে হবে আমি জানি আমার সীমাবদ্ধতা কি আমি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি না আমি আরবি ভাষায় কথা বলতে পারি না তাই ঠিক করেছি শুধু আমার ছেলে নয় সব ছেলে মেয়েই তারা সবাই আমার সন্তান এরা আরবিতে কথা বলতে পারে আর আমি লোকজনকে প্রায় বলি আমি আইআইএস এর ছেলে মেয়েকে একশো গুণ ভালো প্ল্যাটফর্ম দেবো অনেক বেশি সুযোগ দেব আমি আমি স্কুল কলেজে যা পেয়েছি তার চেয়েও বেশি দেব। এই প্রতিশ্রুতি নিয়ে স্কুল শুরু করেছি যাতে একশোক্ষণ ভালো প্ল্যাটফর্ম দিতে পারি তারা ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহর হাতে আপনার আমার হাতে নেই আল্লাহ সাহায্য করলে পারবে এভাবে দেখলে আমি আরবিতে কথা বলতে পারি না তাহলে আরবি ভাষা জানাটা মেডিসিন জানার চেয়ে অনেক বেশি ভালো তুমি লেকচারে মেডিসিন নিয়ে কথা বলবে আমি সেগুলো লিখে দেবো তুমি জেনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এটা পড়তে হয়তো তিন চার দিন সময় লাগবে সাইন্স কঠিন না যা কিছু দরকারি? সেগুলো জানবে এগুলো জানা ভালো দায়ীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আসলে কিছুই না ছোট দায়ীর জন্য ঠিক আছে একইভাবে ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রে কি কি লাগবে আর এখন আমাদের ছাত্রছাত্রীরা এমন কিছু জানে যা আমি এখনো জানি না বিশেষ বিশেষ কিছু দোয়া তোমরা এই সুযোগটা পেয়েছ আলহামদুলিল্লাহ তোমাদের অনেকেই করে না হাফেজ কিন্তু আমি নই আমি আরবিতে কথা বলতে পারি না অনেক হাফেজ আছে হয়তো একশো জন মাসাল্লাহ স্কুলে চার ভাগের এক ভাগ কোরআন সম্পর্কে আমার চেয়ে বেশি জানে বেশিরভাগই আমার চেয়ে ভালো জানে আরবি তবে সব মধ্যে আল্লাহর সাহায্য এক নম্বরে যদি আমার মতামত চাও অনুমতি আছে দুটোই পড়তে পারো তবে নিয়ত থাকবে দেওয়া দেয়া যদি নিয়ত থাকে যে আমি পৃথিবীতে খ্যাতি চাই তারপর পৃথিবীতে ধন সম্পদ চাই আমি মানছি এটা হতে পারে খ্যাতি আল্লাহ চলে দিতে পারেন খ্যাতি আমাদের নবী মোহাম্মদ সবচেয়েছিলেন সে সময় নবীকে আরবের লোকজন বলেছিল তোমাকে পৃথিবীর চাঁদ এনে দাও তারপরও ইমান এক করব না এজন্যই তিনি পৃথিবীতে সবচেয়ে ধার্মিক মানুষ এখানে বুঝতে হবে যদি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করো আমার মতো সেক্ষেত্রে দাওয়ার স্পেশালাইজেশন করা সবচেয়ে ভালো আয়াতের এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে আমি এটা নিয়ে গবেষণা করবো হ্যাঁ এই নিয়ে তো সায়েন্স পড়লে আমি বিজ্ঞানী হবো করোনার আয়াত খেঁকেও দিতে পারেনি আমার বিশ্বাস ব্যাপারটা এরকম হবে তারপর সায়েন্স পড়লে আরেকজন বিজ্ঞানী হয়ে গেলে যাতে মানুষ ভালোভাবে করেন বুঝতে পারে আমি তোমার পক্ষে আছি এটা শ্রেষ্ঠ পেশা আবার যদি বলো কিছুটা সায়েন্স আর কিছুটা দেওয়া দেব এটা হলো আলহামদুলিল্লাহ ভালো তাদের চেয়ে যারা শুধুমাত্র ডাক্তার হতে চাই ইসলামবাদ দিয়ে যারা ইসলামবাদ দিয়ে শুধুমাত্র ইঞ্জিনিয়ার হতে চাই সবাই নিজেকে উঁচু অবস্থানে দেখতে চাই এখানে তোমাদের উদ্দেশ্য হবে সেরা হওয়া আর নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ কেন এটা করতে চাও আশা করুত্বটা পেয়েছ ওয়াখের দেওয়া নাই আলহামদুলিল্লাহ রেবিল্লা আলমিন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 অল বি ধরে চলে জুলুম আর বখিনি দুটো জিনিস মানুষকে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করা আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি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 अपनी जे ईश्वर उपासना करें ताकि चूरा क्लस दिए जाते तत्व गोष्ठी पाथर बिस्टिपी मानवता समाधान